السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله تعالى القضي أحمده سبحانه له الدنيا والآخرة وإليه المصير والصلاة والسلام على نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإنسان إلى يوم الدين اللهم جعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد যে যেখান থেকেই পিস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক মুবারকবাদ আমরা ধারাবাহিকভাবে কবিরা গুনাগুলো নিয়ে আলোচনা করছিলাম আজকে আমরা আলোচনা করতে চাই একটি কবিরা গুনা নিয়ে যা সারা পৃথিবীময় একেবারে স্বাভাবিক হিসেবে ছড়িয়ে পড়েছে আর তা হলো সুদ বন্ধুগণ যার ইংরেজি শব্দ হলো ইন্টারেস্ট আর আরবিতে হলো রিবা রিবা ইন্টারেস্ট আর সুদ একই জিনিস আরবিতে রিবা ইংরেজিতে ইন্টারেস্ট আর বাংলায় বলে সুদ সুদ কবিরাগুনা এবং তার প্রিয়তম হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলী সাল্লাম হারাম করেছেন যে কবিরাগুনা কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আজকের পৃথিবীতে আমাদের জীবনযাত্রায় আমাদের আর্থিক লেনদেনে সুদ একেবারে ছড়িয়ে পড়েছে যদিও সুদের ইতিহাস নিয়ে বক্তব্য আমরা রাখার চেষ্টা করব কিন্তু সুদ হারাম এবং কবিরাগুনা প্রত্যেককে জানা উচিত আর এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করা উচিত সংকল্প করা উচিত প্রতিজ্ঞা নেওয়া উচিত আমরা অনেকেই বলতে পারি সুদ কাকে বলে সহজ বাংলায় বললে সুদ বলা হয় ঋণের বিপরীতে করজের বিপরীতে অতিরিক্ত কোনো কিছু গ্রহণ করা নামই হলো সুদ তবে অনেকে প্রশ্ন করতে পারি কর্জ দিলাম তাহলে আমি কিছুই পেলাম না না যিনি কর্জ দেবেন শরীয়ত বলেছে কর্জ দিতে হবে নিজের উদ্বৃত্ত সম্পত্তি থেকে আর কর্য যিনি নেবেন তিনি একটি নির্দিষ্ট সময়ের জন্য এক নম্বর কর্জ যিনি দিলেন তাকে আল্লাহ বলছেন ফানাদিরাত ইলামাই সারাতিন তাকে তুমি সমৃদ্ধি না আসা পর্যন্ত সময় দাও সুযোগ দাও ঋণ পরিশোধের খুঁটা দিও না বারবার বলো না সময় দাও দ্বিতীয় আরেকটি বলেছেন কর্যালোচনা করে ফকিগন বলেন কর্য দেবে ব্যক্তি তার উদ্বৃত্ত সম্পত্তি থেকে এবং নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সময়ের জন্য কর্যনিল ব্যক্তি ঋণ গ্রহণ করলো হয়তো অ্যাক্সিডেন্টের কারণে দুর্যোগের কারণে বিপদের কারণে দিতে পারল না খুঁটা দেয়া যাবে না বারবার দেয়া যাবে না সুযোগ দিতে হবে গ্রহিতার পক্ষে যদি সদ্গা করে দাওটা উত্তম ঋণ গ্রহিতার পক্ষে রব্বুল আলমিন সুপারিশ করেছেন অপরদিকে ঋণ যিনি গ্রহণ করবেন তিনি কিসের জন্য ঋণ নেবেন ইসলামী শরিয়া বলেছে জীবনের মৌলিক অধিকার পূর্ণ করার জন্যে নিজের মৌলিক চাহিদা পূর্ণ করার জন্য ঋণ গ্রহণ করা যাবে দিলাম ঋণ এর বিপরীতে চাইলাম উদ্বৃত্ত কোনো কিছু তা যেভাবেই হোক তার নাম সুদ এমনকি এক ব্যক্তি ঋণ দিলেন তিনি ঋণ গ্রহী বাড়িতে গিয়ে ঋণ দেয়ার কারণে খাওয়া দাওয়া করলেন এটাও সুদ তার মানে ঋণ দেয়ার বিপরীতে ঋণ দেয়ার কারণে ऋण ग्रहण करार कारण ऋण ग्रहित ऋण दाता के उद्बित कुछ देवे तरह सूद हराम कबीरागुना सुफान तर प्रत हबीबहम्मदुर रसुल्ला सल्लाह तलाम हराम कर प्रस्तुत हल्दे ये सूद तनेक प्रक्रिया अनेक भाव छड़िए पड़े हमारे समाज छड़िए पड़ा सूद एर उत्पत्ति कमे অন্ধকার যুগে যখন নৈতিকতার বালাই ছিল না অনৈতিকতা অবিচার বিজয়ী ছিল ন্যায়ের উপরেজার মূল্যক তার এমনটি ছিল তখন সুদ প্রচলিত ছিল কারণ সুদ মানেই গরিব আরো গরিব হবে ধনী আরো ধনী হবে যার টাকা তার টাকায় টাকা হবে जो गरीब से आो ध्वसा जाए फकर मुहम्मद रसुल्लाह सल्लाह तला आली व्लम दरिद्रतार पक्षे दरिद्र दे बाँचाते तरह जीवन रक्षा करते सुंदर अर्थव्यवस्था घोषणा करलें रबुल आलमीन अहिर भित्ती हलो जकत भित्त अर्थव्यवस्था सूधर विपरीत हलो जकत सूद मान गरीब ग्रहण कर धनी आरब धनी हो আর জাকাত মানে হলো ধনির অডেল সম্পত্তি তার মধ্যে যা উদ্বৃত্ত এর একটি অংশ দরিদ্র পাবে উপর থেকে নিচে নামবে যে হলো স্বাভাবিক আর সুদ হলো অস্বাভাবিক কথা রসুল সাল্লাহ তাল আলীবসাল্লাম সুদকে হারাম করলেন বিদায় হজের ভাষণে তিনি তার একান্ত পরিবার পরিজনদের যাদের সুদের ব্যবসা ছিল সুদের পাওনা ছিল তিনি তা সব হারাম করে দিলেন সব পাওনা ক্ষমা করে দিলেন সুদের কোনো লেনদেনই নাই আর তোমার মূল সম্পদটাও হারিয়ে যাক এই জন্য তুমিও ক্ষতিগ্রস্ত না হোল্লা হাবিব মুহাম্মল হুসাল্লাম সুদের বিপরীতে স্বাভাবিক বিবেক সম্পন্ন ধনী আর দরিদ্রের সেতুবন্দনময় সুন্দর অর্থ ব্যবস্থা ঘোষণা করে দিলেন তার মূল হল জাকাত আর অপরদিকে অন্ধকার যুগে প্রচলিত হওয়া রাইট ইজ মাইটের ভিত্তিতে সুদ কবিরাগুনা হিসেবে হারাম করে দিলেন পরবর্তীতে আমরা দেখতে পাই পৃথিবীর ইতিহাসে দেখতে পাওয়া যায় পৃথিবীর প্রায় যত মানবিকতা ধর্ম বলতে যা যা রয়েছে প্রায় সব জায়গায় সবার মধ্যেই সুদ হারাম বলে ঘোষণা রয়েছে সবাই বলেছে সুদ হারাম आधुनिक पृथ्वी वास्तवत बैंकिंग अर्थव्यवस्थार वास्तवत सूद कारा कायम कर एक विशेष विभ्रांत जर आंगुल सब चले जाए कारण बर्तमान पृथिवीर दुर्भाग्य एवं बेदना हिसेबी बे एक जति आविरूत हो पृथिविर एक निकृष्ट जति अर्थव्यवस्थार भरे सूद के ढुकए दिए सूद आज पृथ्वी সর্বত্র জয় জয়কার অবস্থায় চলছে কারণ আজকের পৃথিবীতেও রাইট ইজার মূল্যক তার অভাবী দরিদ্র অসহায় মানুষদের জন্যে সেমিনার হয় সেম্পোজিয়াম আলোচনা হয় পরিসংখ্যান হয় গবেষণা হয় রিজাল্ট হয় অনেক কিছুই দরিদ্র মানুষের নামে হয় কিন্তু দারিদ্রতা দরিদ্রদের থেকে যায় না অভাবে মানুষের থেকে অভাব দূরে চলে যায় না যার মাথা গুঁজার ঠাঁই নাই তার মাথা গুঁজার ঠাঁই আর হয় না কারণ সুদ সর্বত্র সুদ মানেই নিচ থেকে উপরের দিকে ওঠে আর জাকাত মানে উপর থেকে নিচের দিকে নামে দুর্ভাগ্যজনক সত্য আমরা যেন আজ এই উল্টু পৃথিবীর অধিবাসী হয়ে নিজেরাই তৃপ্তির হাসি হাসছে আর এই কবিরা সর্বত্র হচ্ছে ফিলিংস যেন নেই বন্ধুগণ সুদ হারাম কারণের দ্বারা অর্থ ব্যবস্থা ধ্বংস হয়েছে আজকের এই পৃথিবীতে আধুনিক পৃথিবীতে এসে এই সমসাময়িক সময়ে বিশ্বময় অর্থনৈতিক যে মন্দা হয়েছে পৃথিবীর সকল অর্থ অর্থনীতির ছাত্র আর শিক্ষক আর বিজ্ঞানী সবাই একমত তিনটি কারণে আজকের পৃথিবীতে আর্থিক ধস নেমেছে এর প্রথম কারণ হলো সুদ দুই নাম্বার কারণ হলো জোয়া তিন নাম্বার কারণ হলো ঘুষ আর উল্লেখ করেছেন মোহাম্মদ রসুল্লাহ আলী হুসাল্লাম মাদিনাতুল মুনাওয়ারা হিজরত করে মদিনার সনদের মাধ্যমে চার্টার অফ মদিনার মাধ্যমে বহু জাতি গোষ্ঠী ধর্ম বর্ণের মানুষকে নিয়ে একটি রাষ্ট্র তৈরি করলেন কল্লান রাষ্ট্র। রাষ্ট্রার ইসলামী রাষ্ট্র ওই মদিনার ইসলামী রাষ্ট্রে সকল জাতিগোষ্ঠী পরস্পরের চুক্তিবদ্ধ হয়েছিল মধ্যে নিজেরা নিজেদের নিজেদের সুখে যুদ্ধ আর বিগ্রহে সব সময় পরস্পর ভাগাভাগি একই রাষ্ট্রের অধিবাসী হিসেবে পরস্পর পরস্পরের সাথে থাকবে এর ভিত্তিতে এটা সুলসাল আলী চুক্তিবদ্ধ ছিল বনোনাজের নামে একটি হুইদিপুত্র রসুল সাল্লাহ তা একদা তাদের কাছে গিয়েছিলেন এটি রক্তমূল্যে তাদের অংশ আদায় করার জন্যে কিন্তু বনুনাজের রসুল সাল্লাহ তাল আলী ওসালামকে রক্তমূল্য এর তাদের অংশ দেয়ার বিপরীতে রসুল সাল্লামকে কাছে পেয়ে ভাঙ্গা সাদের উপর থেকে পাথর ফেলে মেরে ফেলার পরিকল্পনা করেছিল আর নিকৃষ্ট ওই জাতির খারাপ পরিকল্পনায় একটি বিরতির পর ততক্ষণ আমাদের সাথেই থাকুন এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহ নির্দেশ उच्छेद्लम के राजत्व दिलेन ज्ञान दिलेन मनोनी करना जो मेरे नादेशान जमीन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 बुधवार प्रत आठाय पुन सम्प्रचार सकाल साढ़े छंग समाजे जटिलता कमाते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 जीवन बहु समस्त समाधान परवर्ती अनुष्ठान पीट टी সালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত বন্ধুগণ ছোট্ট বিরতির পর আবারও ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম রসুল সাল্ল তিসাল্লামুজির গুত্রে গিয়েছিলেন তাদের রক্তমূল্যের অংশ তাদের থেকে আনার জন্য কিন্তু তারা একটি ভাঙ্গা সাদের উপর থেকে বিশাল পাথর ফেলে দিয়ে রসুলস আসলামকে হত্যা করার নির্দিষ্ট পরিকল্পনা করেছিল আল্লাহ আল্লাহআ জিবরিল আলী সাল্লামের মাধ্যমে তাদের এই দুষ্কর্মের কথা রসুলকে জানিয়ে দিয়ে রসুল সাল্লাহম ওখান থেকে বেরিয়ে আসলেন এসে রসুল বললেন তোমরা চুক্তি লঙ্ঘন করেছো তাই একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মদিনা ছেড়ে চলে যাও রসুল সাল্লাহম যখন তাদেরকে আল্টিমেটাম দিলেন নির্দিষ্ট সময়ের মধ্যে চলে যেতে মদিনা ঠিক এরই মধ্যেই মদিনার মুনাফিক নেতা আবদুল ইমনি উবাই তাদেরকে গিয়ে বলল। আমি তোমাদের সাথে আছি আমার সাথে দশ হাজার তোমাদের পক্ষে লড়বে চলে যেও না। মুনাফিকদের কথায় ইহুদি ওই গুত্র মদিনায় থেকে যাওয়ার দুঃসাহস দেখালো। নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর সুসলাল্লাহ তাল আলীসাল্লাম তাদেরকে অবরোধ করলেন সাহাবাইকার রাতি আল্লাহ আনহুমকে দিয়ে এবং তাদের বসত বাড়ির চতুর্দিকে তাদের খেজুরের বাগান ছিল রসুল সাল্লাহসাম তাদের খেজুরের বাগানের খেজুর গাছ কিছু কেটে দিলে কিছু আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন তা কোরআন উঠিয়ে দিয়েছেন মা আলা কথা নাতিন খেজুর গাছ কেটে দেয়া অথবা জ্বালিয়ে দিয়া যা কাণ্ডের উপর দাঁড়িয়ে ছিল রুলারবিন নির্দেশে কিন্তু ঘটনা হল যখন খেজুর গাছ কেটে দিলেন আগুন দিয়ে কিছু গাছ জ্বালিয়ে দিলেন ওরা নিজেরা নিজেদের ঘোরদার নিজেরা ভেঙ্গে আইদিল নিজেরা নিজেদের ঘর দোয়ার ভেঙ্গে নিজেরা চলে গেল স্বপ্ন শ্রেণীকের আম একমত এই যে ঘটনা অবরোধ করলেন তাদেরকে কিন্তু খেজুরের বাগানে তাদের বাগানের খেজুর গাছ কিছু কেটে দিলেন আল্লাহর আদেশে কিছু গাছ জ্বালিয়ে দিল কাণ্ডের উপর এমনি দাঁড়িয়ে থাকলো আর এই জন্যে তারা ঘর নিজেরা ভেঙ্গে বেরিয়ে গেল পৃথিবী। সকাল মুফাসনের কামে একমত এর কারণ তাদের অর্থনীতিতে আঘাত লেগেছিল তাদের মূল জীবিকায় আঘাত লেগেছিল তাই নিজেরা নিজেদের বাড়িঘর ভেঙ্গে বেরিয়ে গেল সুরাতুল হাসরের এই ঘটনা আমাদের সবার জন্য শিক্ষণীয় যে অর্থনীতিতে যদি আঘাত আসে নিজেদের বাড়িঘর থেকে বেরিয়ে যেতে হয় উদ্বাস্ত হয়ে যেতে হয় ধ্বংস হয়ে যেতে হয় আজ অর্থনীতির ধ্বংসের অন্যতম শ্রেষ্ঠ একটি কারণ সুদ আর তাই তো দেখতে পাই পৃথিবীতে অনেক জাতি উদ্বাস্ত হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে কেউ সম্পদের পাহাড় গড়ছে কেউ বা দারিদ্রতার সর্বশেষ সীমায় ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু তাই বলে যে সম্পদের অধিকারী হচ্ছে সে কি সুখী হচ্ছে সে কি পারছে তার সম্পদ চিরস্থায়ী রাখতে না সুদের ধাক্কায় অডেল সম্পদের নামে ধনাঢ়্যতা মুহূর্তেই হারিয়ে যাচ্ছে আর তাই বর্তমান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পরাশক্তিও অর্থনৈতিক ধসে রাস্তায় বসে যাওয়ার অবস্থা হয়েছে এর কারণ সুদ বন্ধুগণ দুর্ভাগ্যজনক সত্য এই সুদ আজ আমাদের মাঝে বিভিন্নভাবে ছড়িয়ে পড়ছে বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠতম পরাশক্তি এই অর্থনৈতিক মন্দার কারণেই আজ পতে বসার মতো অবস্থা হয়ে গিয়েছে এর কারণ সুদ দুর্ভাগ্যজনক সত্য বিভিন্নভাবে এই সুদকে আজ উদ্বুদ্ধ করা হচ্ছে ছড়িয়ে দেয়া হচ্ছে জীবনে আর সমাজে দেশে আর জাতিতে বন্ধুগণ আজকের আমাদের পৃথিবীতে সুদকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্যে যে কাজ হচ্ছে এর অন্যতম একটি মাধ্যম হল আধুনিক ব্যাংকিং আধুনিক ব্যাংকিং এর বাস্তবতায় সুদ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে কারণ ব্যাংক ব্যবস্থা মানেই অর্থনীতির সুদের উপর দাঁড়ানো ইন্টারেস্ট ছাড়া অর্থনীতির সূচক যেন সামনে আগাতে চায় না যদিও সৌভাগ্যের সংবাদ হলো আলহামদুলিল্লাহ আধুনিক ব্যাংকিংয়ের নামে সুদ কষার প্রতিযোগিতার বিরুদ্ধে ইসলামী অর্থব্যবস্থা তথা ইসলামী শরিয়া বেজড অনেক ব্যাংক আজ পৃথিবীতে শুরু হয়েছে যে কারণে অন্তত পৃথিবীর যে কইটি দেশে ইসলামী শরিয়া বেজড ব্যাংকিং চালু রয়েছে ইসলামী শরিয়া বেজড অর্থব্যবস্থা রয়েছে ওই সকল দেশ আধুনিক অর্থনীতির মন্দার কবলে পরে নাই আলহাবদুলিল্লা কিন্তু পৃথিবীর সকল দেশে বিশেষত সকল মুসলিম দেশেও কি আজ ইসলামী ব্যাংকিং হচ্ছে কোন রাষ্ট্র সুদ থেকে নিজের ব্যাংকিং ব্যবস্থা বের করে এনে দেশ এবং জাতির সকল সদস্যকে সুদমুক্ত করার চেষ্টা করছে এটা আমরা জানি না অথচ সুদ আগুনা কব্বুল আলমিন হারাম করেছেন এবং এই কবিরা গুণাহের সাথে জাতি ধর্ম গুত্র নির্বিশেষ সবাই জড়িয়ে যাচ্ছে বন্ধুগণ আমরা সবাইকে অনুরোধ করব যে যেখানে রয়েছেন নিজ অবস্থান থেকে সুদী ব্যাংকিং ব্যবস্থাকে না বলুন সরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থায় নিজেকে জড়িত রাখুন সুদের মতো কবিরা গুনা থেকে নিজেকে রক্ষা করুন রব্বুল আলমিনের কাছে জবাব দিতে পারবেন না কারণ আল্লাহ সুদ সুদ ভক্ষণ করা যে খায় তাকে রব্বুল আলমিন বলেছেন সে যুদ্ধের ঘোষণা শুনে নেয় রব্বুল আলমিনাতে বলছেন যদি সত্যি এনে থাকো সুদের সকল অবৈশিষ্টাংশ ছেড়ে দাও যদি সুদ না ছাড়তে পারো যুদ্ধের ঘোষণা শুনে নাও বন্ধুগণ নিজেকে আভ্যস্ত করা উচিত ইমানদার দাবি করি নামাজ রোজা করি হস জাকাত করি কিন্তু সুদের সাথে সম্পৃক্ত থাকার কারণে সুদের লেনদেনের কারণে ব্বুল আলমিন এবং তার হাবিবের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণাকে আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে দবা করা উচিত সুতরাং প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ব্যাংকিং ব্যবস্থাপনার ইন্টারেস্ট থেকে বেরিয়ে আসার ওয়াদা করা উচিত আল্লাহ তৌফিকদিন আমিন বন্ধুগণ আমাদের সমাজে আরও অনেকগুলো বাস্তবতায় আজ সুর ছড়াচ্ছে যদি এর দ্বিতীয় একটি অবস্থা বলি তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইস্যুরেন্স বা ইন্স্যুরেন্স হচ্ছে এর মধ্যেও সুদ ছড়িয়ে দেয়া হচ্ছে যদিও আনন্দের বিষয় ইস্যুরেন্স এবং ইন্স্যুরেন্স এর মধ্যেও ইসলামী হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ সুতরাং যেখানে ক্ষুদ্র চাতার থেকে বেরিয়ে আসা উচিত আমাদের দেশে বিভিন্নভাবে আজ মাইক্রো ক্রেডিট নামে ক্ষুদ্র বিনিয়োগের নামে বিনিয়োগ করা হচ্ছে বটে কিন্তু বিনিয়োগের নামে সুদ চর্চা করা হচ্ছে অতিমাত্রায় সুদ নেয়ার দেয়া হচ্ছে শুধু তাই না আমাদের দেশে অনেক বেসরকারি উন্নয়ন সংস্থা আমাদের বাংলা ভাষাভাষীদের মধ্যে অনেক বেসরকারি উন্নয়ন সংস্থা তারাও গ্রামে গঞ্জে অজপরা গায়ে সুদ ছড়িয়ে দিচ্ছেন বিভিন্ন বিভিন্নভাবে অথচ যদি সেবাই করতে হয় তাহলে সুদ সহ সেবা করা যাবে না সুদ মানে ধ্বংসের কারণ দিকে ধ্বংস করে দিলাম আরেক দিকে বেঁচে থাকার অধিকার দিতে চাইলাম না এটা পাগলাম ইচ্ছা কিছুই নয় ওর আনালকারি মে নিজেই ঘোষণা করেছেন যারা সুদ খায় ওরা পাগল যারা সুদ খায় শয়তান তাদেরকে পাগল বানিয়ে দিয়েছে তারা সুস্থ অবস্থায় উঠতে পারবে না দুনিয়ায় না পরকালে বরং তাদের মতো যাদেরকে শয়তান একেবারে যাদের ব্রেইনকে কসলাইয়া পাগল বানিয়ে দিয়েছে বন্ধুগণ ভাবে আজ আমরা যারা সুদ সুদ এর খাওয়ায় জড়িত বা সুদ খাচ্ছি একটু নিজেকে চিন্তা করে দেখুন আপনিও পাগল আপনিও পাগল সুস্থ হতেই পারে না কারণ আমার আল্লাহ আল্লাহ আছে উত্তম সত্য কথা আর কে বলতে পারে আল্লাহর কথাই সত্য শুধু তাই না গ্রামে গঞ্জে আরেকটি বাস্তবতায় সুদ ছড়াচ্ছে তা হলো বন্দক রাখা বন্ধকি সম্পত্তি আমাদের সমাজগুলোতে হয়তো কেউ বিপদে পড়ল একজন কৃষক বিপদে পড়ল। তার সম্পত্তি রয়েছে হয়তো এক বিঘা জমি সে বন্ধক দেবে একজন টাকা রয়েছে সে বলল হ্যাঁ দশ হাজার টাকা দিয়ে তোমার এক বিঘা জায়গা নিলাম তো দরিদ্র ব্যক্তিটি দশ হাজার টাকা পেল অভাব পূরণ করার জন্যে কিন্তু তার জমিটা দিয়ে দিল বন্ধক রাখল তো ধনী লুকটি ওই এক বিঘা জায়গা থেকে চষে উৎপাদন করতে লাগলো উৎপাদন করালো যেদিন আবার দরিদ্র লোকটি দশ হাজার টাকা ফেরত দিতে পারবে ওই দিন সে ফেরত পাবে না এটা সুদ কারণ যে বন্ধক রাখলো, আপনার যদি দশ হাজার টাকা দশ হাজারই থাকে যদি না কমে তাহলে তার সম্পত্তি তার যে জমিন তার যে কৃষিজ ক্ষেত আপনি ব্যবহার করলেন এর উৎপাদন করলেন এর কি উর্বরা শক্তি কমে নাই আপনি ব্যবহার করেন নাই এর ভাড়া দেবেন না এর ভাড়া না দেওয়াটা সুদ আজকে গ্রামে গঞ্জে বন্দকের নামে যত টাকায় বন্দক দেযা হলো তিক ওই পরিমাণ টাকাটাই যতদিন না ফিরিয়ে না দেবে ততদিন জমির মালিক আর জমি ফিরে পাবে না এই যে প্রথা চাল এটাও সুদ এর দ্বারা সর্বত্র সুদ ছড়িয়ে পড়ছে বন্ধুগণ সুদের দুটি টাকার জন্যে নিজে পাগল হবেন আবল এবং তার সুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনবেন सुधर माध्यमे दरिद्र केो दरिद्र बनाबें और हाँ जर सम्पद रही है से अडेल सम्पे पहाड़ जमा कि सम्पद तो कास्थायी करेना सम्पद का सुख दी पर सम्पद का पृथिवीर सबकिचुर ग्यारानी होते सम्पदे सबकिछ पावा बंधुगण्बास तबा অতিরিক্ত সম্পদ আহরণের এই মাধ্যম সুদকে আগুনা। বড় অপরাধ হিসেবে ঘোষণা করেছেন আমরা আমাদের সমাজে আমাদের জীবনে আমাদের পরিবারে যেভাবে সুদ ছড়িয়ে রয়েছে চক্রাকারে সুদ বিভিন্ন আকারে সুদ বিভিন্ন নামে আর পরিচয়ে সুদ ইন্টারেস্টকে মুনাফা বলে লভ্যাংশ বলে লাভ বলে বিভিন্ন কায়দার আর প্রক্রিয়ায় সুদ এর সকল অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে ইসলামী অর্থনীতির মূল ভিত্তির জাকাত এর উপর ভিত্তি করে অর্থনীতি দাঁড় করানোর চেষ্টা করতে হবে আর না হয় দুনিয়ায় হব না সফল পরগানেও হব না সফল বন্ধুগণ আসুন না আমরা সবাই মিলেও আদা করি কবিরা গুণা সুদ এর থেকে বেঁচে থাকবো তা ছড়িয়ে পড়ার সকল রাস্তা থেকে নিজেরা রক্ষা করব নিজেদেরকে সবাইকে রক্ষা করার জন্যে জনমত গঠন করব। আল্লাহ সুফা তালা সুদ নামক কবিরা গুনা থেকে আমাদের সবাইকে বেছে থাকার তৌফিক দিন আমরা সবাই বলি আমিনালামালাইকুম ও রহমাত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 একটি জাতি খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন একটা জাকা দিয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন কেন নয় পৃথিবীর বড় বড়। আলমগনের নিকট থেকে ফত এসেছে যা বলে যেহামে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যানি বান্ন এল ওয়াই ডি তিন শূন্য শূন্য শূন্য আট তিন বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন